আসসালামু আলাইকুম নাহমদ করিমাবাদুল শ্রদ্ধ দর্শক বৃন্দ আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনার পর্বে পদার্পণ করার আগে প্রথমে আল্লাহ রব্বুল আলমিনের সংক্ষিপ্ত স্তুতিবাদ গাহি তার শুক্রগুজারি করি আমরা এর মাধ্যমে খাঁটি ইসলামের চিত্রটা জানতে পারছি এত সুন্দর সুযোগ আমাদের হাতে এসেছে তাই আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আমরা শ্রদ্ধার সাথে ভক্তি ভরে একবার তার শুকুর গুজারি করি আলহামদুলিল্লাহ অতপর তার প্রেরিত রাসুল মানবকুলের শিরোমণি রাহমাত বিপ্লবী জননেতা জেনাবে মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লাহ আলাই আল্লাহ হুম্মা আলাই মুসলিম হাতৃবৃন্দ আমরা আজকে এই আলোচনার পর্বে ইসলামে ইবাদাতের গুরুত্ব বিষয়ে আলোকপাত করব এবং এ বিষয় আমরা তথ্যগুলোকে জানব আবিদ কাকে বলে এই খাঁটি আর অ খাঁটিকে বাছাই করতে গিয়ে যারা পূর্ণতা অর্জন করে অর্থাৎ পূর্ণ মাত্রায় যারা আবেদ হয়ে যায় বা ইবাদাতের চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে এই পূর্ণতা কে অর্জন করতে পারে পূর্ণতা আলাদা জিনিস খাঁটি আলাদা জিনিস আমি যদি পাঁচ অত্তরের নামাজ পড়ি এবং শূন্যতে মো আকা দাকে আমি ত্যাগ না করি আমি জাকাত দিই আমি রোজা করি আমি হজ করি যে কটা আমাকে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আল্লাহর নাবী দিয়েছেন সে কটাকে আমি আদায় করে দিই কিন্তু এর বেশি আমি আর কিছু করে দিতে পারি না তাহলে আমি তো খাঁটি ইমানদার আমার এই খাঁটি হওয়ার পেছনে কোনো সন্দেহ নেই কিন্তু পূর্ণতা বলে আর একটা জিনিস আছে যে আমি তো একটা পর্যায়ে উন্নীত হলাম এ পর্যায় থেকে কি আরো কোনো পর্যায় আছে যে যেখানে যেতে গেলে একটা মানুষ পূর্ণতা পেয়ে যায় অর্থাৎ এর পরে আর কোনো স্থান থাকছে না যে সেই লোকটা ইবাদতের মধ্য দিয়ে আঞ্জাম দেবে বা করে দেবে পূর্ণতা লাভ করতে পেরেছে ইবাদত করে করে পৃথিবীতে নাবিদের ছাড়া তারপরে সিদ্দিকীন তারপরে সোহাদা এই মর্যাদা কোরআনেকারিমি আল্লাহ তালা বলেছেন যে যদি ইমানের দিক দিয়ে ইবাতের দিক দিয়ে পূর্ণতা অর্জন করে থাকে তাহলে আম্বি আকেরাম পূর্ণতা অর্জন করতে পেরেছেন এবং তার নিচু স্তরে আছে কারা সিদ্দিকীন এক বাক্যে যারা আল্লাহর নাবীর চরিত্রকে এবং আল্লাহর রাবুল আলমিনের নির্দেশাবলীকে যারা আমান্না এবং সাদ্দাক্না বলে মেনে নিয়ে ওইভাবে জীবন কাটাতে পেরেছে তারাই সিদ্দিকীন তারা আছে তার পরের স্তরে এবং তারপরে সোহাদা যারা আল্লাহর পথে জীবন দান করে দিয়েছে যুদ্ধের ময়দানে গিয়ে বরণ করে নিয়েছে তাদের ঈশ্বর তৃতীয় নম্বরে তাহলে পূর্ণতার দিক দিয়ে দেখতে গেলে আম্বিয়া একে আমানুষ এ বাদত দিয়ে ওই স্থানে যাওয়ার মতো ক্ষমতা রাখে না কেন রাখে না এমনিতে আম্বিয়া আম্বি আকেরাম আল্লাহর পক্ষ থেকে এমন ফিতরাত নিয়ে আসেন যে তাদের ফিতরাতের ভেতরেই আল্লাহ রবুল আলমিন এমনভাবে সন্নিবেশিত করে দিয়েছেন এইগুলোকে যে তারা ইবাদাত ছাড়া থাকেন না তারা কোনো সময় খালি মুখ বসে থাকেন না তারা কোনো সময় নিরাপত্তা পালন করেন না তাদের মুখ চলতে থাকে তারা সবসময় আল্লাহর স্মরণে মত্ত থাকে তারা সব সময় ধ্যান করতে থাকে এবং নিদ্রার কালে যে অবস্থটুকু আসে বেহুশীর এই সময়টুকুই কাটে সেই অবস্থাতে আল্লাহ রব্বুল আলমিন এমন কোনো মানুষকে ক্ষমতা দেননি যে তিনি সে অবস্থাতেও কি করতে পারে এবাদত করতে পারে সেই সময়টুকুই বাদ এবং সবচাইতে বড় কথা হচ্ছে কি আম্বিআকেরাম পূর্ণতা পেয়েছেন কেন যে তাদের দ্বারাই কখনো ভুল ভ্রান্তি হয় না তাদের কখনো পদস্খালন ঘটে না যদি ঘটে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে মুহূর্তের ভেতরে কারেকশান করার জন্য ব্যবস্থা নিয়ে নেন এই একটা ভুল যদি ঘটে যায় হয়ে যায় আম্বিয়াদের কাউরি দ্বারাই তাহলে তৎক্ষণাৎ হজরতের জিব্রিলকে দিয়ে তাকে কি করে সংশোধন করতে হবে তার ব্যবস্থা আল্লাহ রবুল্লা আলমিন করে দেন আমার নাবির জীবনে এরকম ঘটনা ঘটেছে এটা অস্বীকার করার নয় তারপরেও আমার নাবি পূর্ণাঙ্গতা লাভ করতে পেরেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে একটুখানি বলে দিই যে আম্বিয়া এক রামের দ্বারাই সামান্যতম সামান্যতম স্লিপ একটু পদস্খালন কি করে ঘটে গেছে বা ঘটে যায় আপনি বলবেন নাবীদের দ্বারাই কেন হবে বন্ধুরা আমার তিনি যদি মানুষ হন এবং নিশ্চিত তিনি মানুষ তাকে আল্লা রব্বুল আলমিন নাবি বানিয়েছেন এটা তার অতিরিক্ত প্রাপ্তি তাই বলে মানুষ হিসেবে তার দ্বারাই ভুল হয়ে যাওয়া পদস্খালন হয়ে যাওয়া এটা অস্বাভাবিক কথা নয় কিন্তু এটাই হচ্ছে সব চমৎকার কথা যে আল্লাহ রব্বুল আলমিন তৎক্ষণাৎ তাকে সংশোধন করে দেওয়ার ব্যবস্থা দেন যাতে ওই ভুলের উপরে আল্লাহর কোন পাইগাম্বর থেকে না যান এটা যেন না হয় মনে রাখবেন একবার আল্লাহ নবীর বিবিদের মধ্যে একটা সরযন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রকে আল্লাহর নবী বুঝতে পারেননি না বুঝতে পেরে তিনি কি করতেন প্রতিদিন বিকেলবেলায় বিবিদের কাছে খোঁজ নিতে যেতেন তুমি কেমন আছো তুমি কেমন আছো তুমি কেমন আছো তুমি কেমন আছো এভাবে বিবিদের বাড়ি বাড়ি বাড়ি বাড়ি খোঁজ নিয়ে বেড়াতেন তো আল্লাহর নাবীর এক স্ত্রী হাজরতে জাইনাব তার বাড়িতে মধু ছিল কেউ তোহফা দিয়ে গেছিলেন সেই মধুকে তিনি আল্লাহর নাবী গেলে কাপে করে চামচে করে তিনি পেশ করতেন এটা খান তা আল্লাহ নবী সেখানে গিয়ে মধু খেতেন অন্যান্য বিবিদের মধ্যে এটা কেমন যেন একটা মনের ভেতরে তাদের খেয়াল তৈরি হলো যে আমরা আমাদের স্বামীকে কোনো রকম ভালোবাসা দিতে পাচ্ছি না ও খাওয়াচ্ছে আরও সব কিছু ভালোবাসা যেন কেড়ে নিচ্ছে আর আমরা এমনি এমনি মুখের ভালোবাসা দিচ্ছি তাহলে এর বাড়িতে মধু খাওয়া যেন বন্ধ হয়ে যায় সে উপায়টাই খোঁজা হোক মূল মমিন হাজারতে আয়েশা রাজি তালানহ এই পরিকল্পনাটাকে তৈরি করলেন এবং তার সঙ্গীদের সামনে পেশ করলেন করার পরে সেই ষড়যন্ত্র অনুযায়ী তারা কি করছেন দেখেন আল্লাহর নবী একদিন মধু সেখান থেকে খেয়ে নেওয়ার পর এ বাড়ি ও বাড়ি করতে করতে যখন আয়েশার কাছে এসে ঢুকছেন খোঁজ নিতে আসছেন তোমরা কি কেমন আছো খোঁজ এসে আয়েসার সামনে অর্থাৎ স্ত্রীর সামনে একজন স্বামী যেভাবে দাঁড়াতে হয় ঠিক সেভাবে দাঁড়িয়ে মুখ থেকে একটা শব্দ যেমনি বের হয়েছে মা আয়েসা বলছেন আকালতাল মাগাফিরা আপনি মাগাফির গাছের রস খেয়েছেন মাগাফির এক ধরনের গাছ গাছের রস আরবরা খেত আমাদের দেশে যেমন তাল গাছের রস বহু লোক খাই খেজুর গাছের রস অনেক লোকে খাই রস খাওয়াতে তো কোনো বাধা বিপত্তি নেই তাকে যদি হের ফের করে দিয়ে গোলমাল করে দেওয়া হয় তাহলে সেটা হারামের পর্যায়ে যায় ওগুলো আলাদা আলোচনা এখানে রস বলা হচ্ছে যে আপনি কি মাগাফির গাছের রস খেয়ে এসেছেন আপনার মুখ থেকে এত দুর্গন্ধ বেরিয়ে আসছে কেন নবিজি চমকে গেলেন আশ্চর্য কথা আমি মাগাফির গাছের রস কোথায় পেয়ে গেলাম কি করে আমি এটা খেয়ে নিলাম তোমাকে আমার মুখ থেকে এতটাই গন্ধ লাগছে আমার স্ত্রীকে যদি আমার মুখের গন্ধ এতটাই বেশি লাগে প্রকাট হয়ে দেখা দেয় নাবিজি মনের ভেতর একটা সংকোচ বোধ করলেন আমার স্ত্রী যদি আমাকে ঘৃণা করে আমার মুখের দুর্গন্ধের কারণে তাহলে সেই জিনিসকে আমার খাওয়াই চলবে না আর তিনি সোজা ভাষায় বলে দিলেন আজ থেকে আমি মধু হারাম করে দিলাম মধু আর সেবন করব না তাহলে ষড়যন্ত্রে মায়ে সাজা জিতে গেলেন আর আল্লা রসুল মধুটাকে আরাম করে দিলেন অথচ আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর কাউকে এমন শক্তি দেন নাই যে তার হালালকে হারাম করে দিতে পারে বা তার হারামকে হালাল করে দিতে পারে যা আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন যাকে হালাল সে হালাল থাকবে যাকে হারাম করে দিয়েছেন সে হারাম থাকবে হারামকে হালাল করা হালালকে হারাম করার অধিকার আল্লাহর নাবীকে দেয়া হয়নি নাবি যে মধুকে হারাম করে দিলেন পদস্কালন যখনই এইটুকুনি ঘটে গেল যদি আল্লাহ রব্বুল আলমিন তাকে এই হালাতের উপরেই রেখে দেন ভুল কেন তুমি হারাম করলে যা আমি তোমার জন্য এবং সমস্ত বাণী আদমের জন্য হালাল করে রেখেছি এই হালালকে হারাম করার অধিকার তোমাকে কে দিল তুমি তোমার বিবি সন্তুষ্টি কামনা কর্ত্রীদের সন্তুষ্টি কামনা করিলে শোক অজের নোটিশ চলে আসলো আল্লাহর নবির কাছে এই শোক অজের নোটিশ পরে আর নাবীজি কি থাকতে পারেন বুঝতে পারলেন হ্যাঁ এতো সত্যি কথা কি করে আমি এটা করে দিতে পারলাম বা হয়ে গেল আমার দ্বারাই আল্লাহর নবী ইনাবাদ করলেন তাহলে কি বুঝা গেল এখানে যে এখান থেকে জানতে পারলাম যে আল্লাহর নবির দ্বারাই পদস্খলন হতে গেলেও তাকে আল্লাহ সংশোধন করে দেন তাহলে পরের আলোচনা আবার আসছে সঙ্গে থাকুন ছোট্ট একটা বিরতির পর আবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা নিশ্চয়ই যে আল্লাহর সাথে সেরকি লিপ্ত হয় धाराक दास रेस और भारत पींगा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 আমার সামনে আপনাদের তোমরা জন্ম পেয়েছ এই ধরার মাটিতে তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ কত কত জীব জগৎ তোমাদের মতো মানুষ কিন্তু বাস্তবে মানুষ নয় সিম জঙ্গলে বাস করে বানর জঙ্গলে বাস করে তোমাদের চাইতে শক্তিশালী বাঘ ভল্লুক বাস করে তাদের দেখে তোমরা মনে করো তারা খায় এবং তারা জীবন কাটায়। মরণ আসে মরে যায় তো তাহলে আমরা ঠিক সেই রকমই এক প্রাণী জন্মেছি আবার কিছুদিন এই ধরাই বেঁচে থাকব। কিছু খাবো দাবো তারপরে আবার আমরা এখান থেকে বিলীন হয়ে যাব। এই রকমের চিন্তাধারা তোমাদের মধ্যে যেন খবরদার না আসে এই চিন্তার জন্য তোমাকে সাবধান করা হচ্ছে তুমি কি ভেবেছ তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি কি মনে করেছ অন্যান্য জীবজন্তু যেমন খায় আর মরে যায় সে উদ্দেশ্যে তোমাকে এভাবেই তৈরি করা হয়েছে মানুষ খাবে ঘুমাবে আয়ে আরাম করবে এখানে ওখানে চলবে এভাবে জীবন কাটিয়ে মরে যাবে তার জন্য মানুষকে তৈরি করা হয়নি বিশেষ একটি উদ্দেশ্যকে নিয়েই তোমাকে জন্ম দেওয়া হয়েছে সে উদ্দেশ্যটি একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহর ইবাদ আহ ইয়াহসাবুল ইনসান মানুষ কি মনে মনে এটা ভেবে বসে আছে যে তাকে ছেড়ে দেওয়া হবে অর্থটা কি এসেছিলাম খেলাম মরে গেলাম শেষ এইভাবেই শেষ হয়ে যাবে এভাবে কোনো দিন শেষ হবে না তোমাকে ছেড়ে দেওয়া হবে না যদি ছেড়ে দেওয়া হতো তাহলে তোমার জন্ম বৃত্তান্তের দিকে তুমি একবার তাকাও এবং পশুদের জন্ম বৃত্তান্তকে একবার তুমি চোখ দিয়ে দেখাও সেখানে তুমি আসমান এবং জমিনের ফারাক দেখতে পাবে তোমার জন্মের পেছনে আমি কি তদবির করেছি এবং জীবজন্তুদের জন্মের পেছনে কী তদ্বির হয়েছে সেদিকে যদি একটুখানি বিবেকের দৃষ্টি দিয়ে তাকাও তালে এই জন্ম পদ্ধতির দিকে তাকাতে গেলেই তুমি বুঝতে পারবে যে আমাকে অনর্থকভাবে সৃষ্টি করে দেওয়া হয়নি আমার সৃষ্টির পেছনে নিশ্চয় কোন যুক্তি এবং কারণ আছে কি যুক্তি আছে কেন বলছেন আল্লাহ হবে অন্যত্র আল্লাহ রব আলিন বলছেন তারা কি অনার্থক এমনি সৃষ্টি হয়ে গেছে না তারা নিজে নিজে সৃষ্টি করছে কাউকে কথাটা কি এমনি সৃষ্টি হওয়া অনর্থক সৃষ্টি হয়ে যাওয়া এর মাঝখানে কত ফারাক কাউকে প্লান এবং পরিকল্পনা মাফিক জন্ম দেওয়া আর এমনি জন্মে যাওয়া তাহলে এই দুটোর ভেতরে কি ফারাক নেই তফাত নেই আমি যদি আপনাকে বলি ঘাটে মাঠে যেখানে সেখানে লতা দেখতে পাই ওকে কেউ কেটে নিলেই কি কেন যে ও জন্মেছে আপনিতেই মাঠের মধ্যে জন্মে গেছে অনর্থক জন্মি আছে তাই অনর্থককে কেউ ভাঙছে কেউ মারাচ্ছে কোনো জিজ্ঞাসা নেই কিন্তু একটা যদি আমের ডাল হয় একটা যদি আম গাছের চারা হয় তাকে যদি দু বছর আগে তার মালিক তাকে রোপণ করে থাকে তাকে যদি কোনো জায়গায় গেড়ে থাকে সেই গাছটা যদি একটা ডালকে কেউ ভেঙে দেয় তাহলে কি তার মালিক তাকে সহ্য করবে ওটা অনর্থক এটা অনার্থক নয় এর পেছনে স্বার্থ আছে ওর পেছনে স্বার্থ নেই ওকে যদি পানি দিয়ে খাদ দিয়ে সার দিয়ে যত্ন করা যায় ও জীবনে কোনো দিন আপনাকে একটা ফল দেবে না আর এর পেছনে যদি আমি মেহনত দিই শ্রম দিই এবং এর পরিচর্যা ঠিকভাবে যদি আমি করতে পারি তাহলে এই গাছটা একদিন বড় হয়ে আমাকে ফল খাওয়াবে এই গাছটা যেদিন বুড়ো হয়ে যাবে সেদিন এগে আমি কেটে আমি তা থেকে তক্তা তৈরি করে আমার বাড়িঘরের সাজ সরঞ্জাম বানাতে পারবো। তাহলে এর পেছনে আছে উদ্দেশ্য অতএব এর পেছনে দরদ দেখাবার জন্য আমি তৈরি এর পেছনে কোনো উদ্দেশ্য নেই সেহেতু তাকে কেউ দরদ দেখাতে যায় না আল্লাহরবুল আলমিন বলছেন এই কথাটাই বললেন কোরআানে যে তোমাকে কি আমি এমনি এমনি সৃষ্টি করেছি তুমি ভেবে নিয়েছ তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার কোনো হিসেব হবে না তোমার আই বায়ের কোনো হিসাবের জন্য তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে না তোমার কর্মজীবনের কি হয়েছে আর কি করেছো তার জন্য কি তোমাকে তোমার মালিকের সামনে খাড়ো হয়ে তা হিসাবের জন্য তোমাকে পেশ হতে হবে না তুমি ভেবেছো এইরকমই অনর্থক জীবনটা খবরদার তুমি এটা ভাববে না যে আমি অনর্থক তৈরি হয়েছি সেই কলমিলতার মতো আল্লাহর নাবি সম্বন্ধে উম্মুল মোমেনিন মা আয়েশা হাদিসের ভেতরে বলছেন যে নাবিকে দেখেছি রাতের বেলায় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জেগে জেগে জেগে জেগে নামাজ পড়ছেন তো দাঁড়িয়ে থাকার কারণে জেগে জেগে নামাজ পড়ার কারণে তার পা দুখানাকে দেখেছি মোটা মোটা হয়ে ফুলে গেছে রস নেমে নেমে গেছে আমি জিজ্ঞেস করেছি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত রাত আপনি ক্যায়াম করবেন আর আপনার পাগুলো এভাবে ফুলে ফুলে যাবে এটা আপনার দরকার কি কি জন্য করছেন আল্লাহ আপনার আগের গুণাকে মাফ করে রেখেছেন আপনার পাচের গুনাকে মাফ করে রেখেছেন আপনি আগামী দিনেও কিছু করে দেবেন সেও মাফ করা আছে আপনার পেছনে যদি কিছু হয়ে তাকে সেও মাফ করে দেওয়া হয়েছে তাহলে আপনি কেন এভাবে রাত রাত জেগে জেগে নামাজ পড়ছেন সত্য কথা পা ফুলে যায়। জবাব দিয়ে বলেছেন। আফালা আকুন তুমি আমাকে যে করে লাভ কি আমার আগের এবং আমার পিছের গুণা সমস্ত মাফ করা আছে বলে আমি রাতের বেলা জাগবো কেন আমি আমার পা গুলোকে মোটা মোটা করে ফোলাবো কেন বলে তুমি আমাকে উপদেশ করছো আমি তোমাকে একটাই কথা শুধু জানাতে চাই আমি কি আল্লাহর শুক্র গুজার বান্দা। আমি কি আল্লাহ রবুল আলমিনের কৃতজ্ঞ বান্ধা হব না কিসের কৃতজ্ঞ তিনি আমাকে নাবি বানিয়েছেন তিনি আমাকে আহার দিয়েছেন তিনি আমাকে রুজি রুটি দিচ্ছেন তাহলে আল্লাহ রবুল আলমিনের কি এটা প্রাপ্য আমার কাছে নয় যে আমি তার শুকুর গোজার বান্ধা হয়ে আমি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার অর্থে আমি রাত রাত জেগে জেগে তার জন্য ইবাদাত করি তিনি কৃতজ্ঞতা জানাবার জন্য রাত জেগে ইবাদত করবেন আর আমি পূর্ণতা অর্জন করতে চাইছি কি করে এ সারের নামাজটাকে ছেড়ে দিয়ে আর রাত রাত রাত রাত ঘুমিয়ে আমি পূর্ণতা লাভ করতে পারি অসম্ভব তাহলে পূর্ণতা লাভ করতে পেরেছে কারা আমি আেরাম তাদের কাছে আমরা যেতে পারবো না কিন্তু তাই বলে আমাকে কি ছেড়ে দিতে হবে পূর্ণতা লাভের জন্য প্রতিযোগিতাই থাকতে হবে কেন যে আমার নবী বলে দিয়েছেন ছিটিয়ে দিচ্ছেন আর একজন মানুষকে আল্লাহ রবুল আলমিন এলেম দিয়েছেন সে এলেম দুনিয়ার মানুষকে বিতরণ করে দেয় তাহলে এইখানে আল্লাহ রবুল আলামিন একটা জিনিসের নবী আলোচনা করলেন কি ধনকে বিলিয়ে দেওয়া এটা হচ্ছে ইমানের অঙ্গ ধনকে বিলিয়ে দেওয়া তার মানে ফকিরকে দান করা এটা নেক কাজ আর নেক কাজ এই ধরনের যদি আরো থাকে তো তাহলে পারে তাতেও তো আমি করতে পারি একটা লোক যদি কি করে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আমি রাতের তাহাজ্জুদের নামাজ পড়তে পারি একটা লোক নফল নামাজ যদি দিনে ছয় রাকাত পড়ে তাহলে আমি আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য আমি আট রাখাত নামাজ পড়তে পারি তাহলে এইভাবে এ বাদতের ভেতরে আমাকে রেজামন্দির উদ্দেশ্যে নফল ইবাদতের দ্বারাই আমার ইমানকে আমার ইবাদতকে উন্নীত করতে হবে শৃঙ্গে নিয়ে যাওয়ার জন্য এবং উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এ কথাটা কোনো দিনই নয় যে আমি আমার ইবাদতের দ্বারাই আল্লাহর নবীর সমকক্ষ হতে চাইছি না কোনো দিনই নয় না বীর কোনো বানি আদম যেতে পারবে না যেতে পারে নি তা এটা সম্ভব নয় কোনো দিন বন্ধুরা আমার তাহলে পূর্ণতা পূর্ণতার দিক দিয়ে আম্বিআই কেরাম আগে আছেন আল্লাহর নবীর বিবিদের কাছে তিনজন লোক একদিন আসলো এছাড়া নাবিজির সম্বন্ধে খোঁজ নিতে লাগলো আচ্ছা আল্লাহ নবী কেমন করে নামাজ পড়েন জবাব পাওয়া গেল। আল্লাহ নবী কিভাবে রাত জাগেন জবাব পাওয়া গেলো আল্লাহ নবী কীভাবে খানাগুলো খান জবাব পাওয়া গেল তা নাবিজির জীবন ধারণ কেমন এই বিষয়ে খোঁজ খবর চলছিল খোঁজ নিতে গিয়ে এই তিনজন ব্যক্তি শেষের বেলায় তখন বলে বসছে এই না হানো এ তাহলে আল্লাহর রসুলের যদি এই এইরকম হয় রাত জাগা আল্লাহর রসুলের যদি হয় এইভাবে খাওয়া দাওয়া আল্লাহর রসুলের যদি হয় এইভাবে দিন কাটা আল্লাহর রসুল যদি এইভাবে আল্লাহর ইবাদত এবং উপাসনাই সময় কাটান তাহলে হয়ে জীবন ধরনের অবস্থাটা এই যদি হয় তাহলে আমাদের মতো ক্ষুদ্র জ্ঞানের ক্ষুদ্র ইমানের এই একটা অতি অল্প ইমানের আমরা লোক তাহলে আমাদের স্থান কোথায় কত দূরে কত অতল তলে আল্লাহ নবী কোথায় আর আমরা কোথায় এ বলে তারা নিজেদেরকে একেবারেই নগণ্য মনে করলো একেবারেই তার নিজেদেরকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম মনেবো ভাবলো আর ভাবার পর শেষে ওরা তিনজন একা একাই বলছে আচ্ছা ভাই এক কাজ করলে হয় না বিজির যদি সমতুল্য না হওয়াও যাই তো তাহলে আমরা যদি একটা পথ একটা উপায় অবলম্বন করি তো তাহলে নিশ্চয়ই আমরা একটা পর্যায়ে কিন্তু পৌঁছে যেতে পারবো। হ্যাঁ কি করা যায় তিনজনের ভেতরে একজন তখন বলছে আমি সারা সারা রাত শুধু শুধু নামাজ পড়বো নামাজ পড়বো তাহলে সারা সারা রাত যদি ক্যাম করা যায় তাহলে নাবিজি সারা রাত ক্যায়াম করতেন না আধারাত হয়তো করেছেন আধা রাত ঘুমিয়েছেন আমি যদি সারা রাত ব্যায়াম করি তাহলে অন্তত পক্ষে নাভিজিৎ থাকে বেশি খ্যায়াম করা আমার দ্বারাই হচ্ছে তাহলে একটা লোক যদি সারা জীবন ধরে রোজা রেখে যায়। আর একটা লোক যদি সারা রাত জেগে জেগে নামাজ পড়ে যায় আর সারা দিন নামাজ পড়ে যায়। আর একটা লোক যদি সারা জীবনে বিয়ে সাদী না করে তো রোজা রেখে যাবে সারা সারা বছর আর সারা দিন সারা রাত নামাজ পড়ে যাবে একজন আর আর বিয়ে সাদী করবে না সংসারে ঝামেলাই যাবে না তাহলে বড় আবেদের ছেলে আবেদ হয়ে যাবে এটাই ভাবনা তাদের কথাবার্তাগুলো নবীজি শুনে নিলেন নেওয়ার পরে তখন বলছেন তোমরা এই ধরনের কথা বলছিলে নাকি যে জি কী করবো আপনার ইবাদতের আপনার রাত জাগার কথা শুনে আপনার রোজার কথা শুনে আমরা মনে মনে ভাবলাম যে আমরা সারা সারা জীবন যুগ যুগ ধরে এই কাজটা যদি করে যাই তাহলে হয়তো কিছুটা আমাদের কাজে গিয়ে আসতে পারে নবিজি বলছেন ইন্সাকুম বি তোমাদের চাইতে আমি বেশি আল্লাহকে বলে ভয় করি এবং তোমাদের চাইতে আমি বেশি আল্লাহ রব্বুল আলমিনকে বলে আমি সব সবসময় ডরাই এবং যতখানি তা কোয়া এখতিয়ার করার আছে আমার চাইতে কেউ বেশি করে না আমি সব চাইতে বেশি আল্লাহকে বলে ভয় করি তথাপি আমি বিয়ে করেছি তথাপি আমি রাতের বেলায় জাগি এবং ঘুমাই তথাপি আমি নামাজ পড়ি নামাজ আমি ত্যাগ করি তুমি বিয়ে করবে না বলেই তার স্থানে তুমি উন্নীত হবে ওই পূর্ণতা তোমার দ্বারাই সম্ভব নয় ও কাজে তুমি যেও না তাহলে পূর্ণতা পাওয়ার এটা পথ নয় আল্লাহ রবুল আলমিন যেভাবে বলছেন সেভাবেই আমাকে গিয়ে যেতে হবে রবুল আলমিনের কাছে এটাই কামনা বাসনা যে আল্লাহ আমার ভেতরে তুমি ইমানের এবং আমার ভিতরে ইবাদতের পূর্ণতা দাও যেভাবে তুমি চাও সেভাবে আমি যেন দিতে পারি আল্লাহ আমাকে তৌফিক দেন ওখের দাওয়ানা রবিল আলমিন বিহর হউনারি মর হু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 SWIFT BIC CODE এ আর এ ওয়াই জি বি দুই দুই টাকা আমাদের ইমেল করুন সাপোর্ট এট ডট পিস টিভি মানবতার সমাধান যুবকদের আদর্শ হতে পারে এই জন্যই সঠিক যেমন প্রচার করা দায়িত্ব মিডিয়ার কারণ ইসলামের মৌলিক শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারে ইসলামের সঠিক উত্তর धान देख समस्त समार एकम समाधान इत शनिवार और रविवार रत साढ़े दस टाय बांगे और दस टाय भारत पीस टी